আসসালামু আলাইকুম ওরমতুল্লাহামিল্লাহ আবদুল্লাহ ওয়া আজমাইন দর্শক আপনারা যারা পিস টিভি বাংলার দর্শক শূন্য অনুষ্ঠানটি দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের পর্ব আমরা আলোচনা করছিলাম সন্ন্যাতের আলোকে আত্মসর্দি আর এ প্রসঙ্গে আমরা পর্যালোচনা করছিলাম ইস্তেফার এবং তওবা আল্লাহ তাল্লার পথে ফিরে আসা তার কাছে ক্ষমা চাওয়া আমরা দেখলাম তওবার মাধ্যমে বান্দা শুধু ক্ষমাই পায় না বান্দা আল্লাহর প্রেম অর্জন করে আল্লাহর সন্তুষ্টি খুশি অর্জন করে এ প্রসঙ্গে বিভিন্ন হাদিস রসল্লা সাল্লাম বলেছেন আমাদের কে বিষয়টা বুঝিয়েছেন এক হাদিসেসলাল বলছেন তার পথে ফিরে আসে তো মিনরাজ ওই মানুষটার আনন্দের চেয়েও যে মানুষটা একটা বিজন প্রান্তরে মরুভূমির ভিতরে ছিল কিভাবে মরুভূমি যারা দেখেছেন তারা এখনও বোঝেন মরুভূমিতে শত শত মাইল চলে যাওয়া হয় কোনো পানি নেই জনপদ নেই এক ব্যক্তি মরুভূমির ভিতরে চলছেন পথ চলছেন ইন প্রান্তর উটের পিঠে খাবার এবং পানি নিয়ে তো আমহবহু আলারা হায়লাতি তার উটের পিঠেই খাবার পানীয় নিয়ে তিনি চলে যাচ্ছেন পথে একটু বিশ্রাম করতে বসেছেন একটা গাছের ছায়ায় বসেছেন চোখটা বুঝে এসে সে চোখ মেলে দেখেন তার উঠটা হারিয়ে গেছে এদিকে দৌড়ালেন এদিকে দৌড়ালেন এদিকে দৌড়ালেন উঠের কোনো খোঁজ নেই পিপাশায় কাতর হয়ে গেছেন প্রচণ্ড রোদ সিদ্ধান্ত নিলেন যেখানে বসে উঠটা হারিয়ে গিয়েছিল ওখানেই ওই ছায়াতেই শুয়ে মৃত্যুর অপেক্ষা করি আর তো প্রাণের কোনো আশা নেই খাবার পানিও হারিয়ে গেছে বাহন চলে গেছে পিপাশায় কাতর হয়ে পড়েছি মৃত্যু ছাড়া কিছু নেই অসহায় হতাশ হয়ে ওই গাছের নিচেই শুয়ে থাকলেন অচেতন তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন তন্দা থেকে উঠে দেখেন তার উট তার খাবার এবং পানীয় সহ তার পাশেই দাঁড়িয়ে আছে ওই হারানো উটকে ফিরে পেয়ে উটের লাগামটা তাড়াতাড়ি ধরেছে এবং আনন্দে ভুল বকতে শুরু করেছে আল্লাহ আমি তোমার মালিক তুমি আমার বান্দা আল্লাহ রসুল সাল্লা বলেন হারানো উঠকে ফিরে পেয়ে উটের মালিক যে পরিমাণ খুশি হয়েছে আল্লাহ তালা তার বান্দা যখন পাপের পথ থেকে তার পথে ফিরে আসে তবা করে ইস্তেক করে আল্লাহ তা আলা আর সেও বেশি খুশি হন ও একবার দর্শক হারানো উটের মালিক তার উট ফিরে পেরেন এতে খুশি হলেন কারণ তিনি জীবন ফিরে পেয়েছেন আল্লাহতালা বান্দার তবাই আরও বেশি খুশি হন কারণ বান্দাকে আল্লাহ তালা খুবই প্রেম করেন গভীর প্রেম করেন আল্লাহ চান যে বান্দা তার নিয়ামত রহমতের পথে আসুক সে জান্নাতের পথে এগোক বান্দা যখন পাপের পথে যায় আল্লাহ তালা তা পছন্দ করেন না তাই যখন ফিরে আসে আল্লাহ মহা খুশি হয়ে যান দর্শক এভাবেই আমরা দেখছি তাওবার ভিতরে আমাদের আত্মশুদ্ধি রয়েছে আত্মার কালবেের ময়লা দূর করা রয়েছে পাপ থেকে মুক্তি রয়েছে সর্বোপরি আল্লাহর প্রেম সন্তুষ্টি অর্জন রয়েছে তাই তো বান্দা পাপের কারণে যতটুকু দূরত্বে গিয়েছিল যখন সত্যিকারে তবা করে তখন তার চেয়ে আরো অনেক কাছে তার মালিকের চলে যায় তবে আমরা আগেই বলেছি পাপ মানুষ করবেই পাপের চেতনা তাকে অনেক সময় শিরকের ভিতরে নিমজ্জিত করে সেটা হলো আল্লাহ আমার থেকে দূরে আল্লাহ হয়তো আমার পাপের ক্ষমা করবেন না আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে মধ্যস্থ খোঁজার চেষ্টা করা আরও একটা বিষয় আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে আমাদেরকে বিপদের ভিতরে ফেলে দেয় তা তাহল পাপ থেকে ক্ষমা নিতে রসুল্লা সাল্লাসাল্লামের শেখানো সন্নত পদ্ধতির বাইরে নতুন কোন পদ্ধতির চেষ্টা করা যেমন আমরা অনেক সময় পাপ করেছে সে নিজে তবা না করে কারোর কাছে যেয়ে তবা করলে হয়তো তবা বেশি হবে অপেক্ষা করা যে কেউ আসলে অথবা কারো কাছে যেয়ে পাপের তবা করে নেব এই ধরনের চিন্তা আমাদেরকে পাপের গভীরে আরও ফেলে দেয় দর্শক আমরা নেককার মানুষদের কাছে যাব। নেককার মানুষদের আল্লাহর হস্তে ভালোবাসবো তাদের কাছে তবা শিখতে যাব। তাদের কথাই হৃদয়কে নরম করে তবার অবস্থা অর্জন করব। এগুলো কোনো দোষ নেই ভালো কিন্তু তবা তো আমাকে আল্লাহ তা আল্লাহ কাছে নিজেই করতে হবে কেউ যদি কোনো কথা বললেন তুমি বলো আস্তাক ফেরুল্লাহ আমি বললাম আস্তাক এটা তো কোনো তবা হলো না তুতাখির পড়া হলো তবা হলো আমি অন্তরের অনুভূতি দিয়ে হৃদয়ের অনুতাপ নিয়ে আর কখনো পাপ করব না এই চেতনা নিয়ে আল্লাহ তাল্লার কাছে নিজের মনের আবেগ জানানো এটার নাম তওবা যদি কোনো নে মানুষের মাজলিসে যে তার কথাই মনে এই হালত হয় এটা খুবই ভালো কিন্তু আমরা কখনোই জন্য বসে থাকবো না আমরা পাপ করার সাথে সাথেই তবা করব অনেকামল করব এভাবেই আল্লাহর পথে এগোতে থাকব দর্শক তওবার জন্য অনেক সময় অনেক কাঠিন্য অনেক পরবর্তী বুজুর্গ আরোপ করেছেন নিজেরা তরণে অনেক কষ্ট করেছেন হয়তো সংসার ছেড়ে দিয়েছেন গোনা থেকে মাপ পাওয়ার জন্য এগুলো সুন্নাতের ভিতরে পড়ে না রসল সাল্লাম সাহাবিগণ তারা আমাদেরকে যে পদ্ধতিতে শিখিয়েছেন এর ভিতরে থাকার চেষ্টা করতে হবে আর এটাই আমাদের জীবনের পথ আত্মশুদ্ধির পদ আল্লাহর সন্তুষ্টি অর্জন আল্লাহর বেলায়ত অর্জনের পথ দর্শক আগেই বলেছিলাম যে আল্লাহর বেলায়েত অর্জন আত্মাকে বিশুদ্ধ করা এটার জন্যই তো পুরো শরীর ফরজ এবং নফলের মাধ্যমে এটা হয় ফরজের পাশাপাশি কিছু সহজ নফল এবাদতের কথা আমরা আলোচনা করছিলাম তাও ইস্তেকফার কখনো ফরজ কখনো ফরজ নয় নফল থাকে পাপ করে ফেললে দুত তবা করা ফরজ হয় সব সবসময় তাওবা ইস্তেকফার করা নিজের জন্য পিতামাতার জন্য এটা কখনো নফল থাকে সর্ব অবস্থায় এটা খুবই সহজ এবাদত এই জন্য বান্দার অনেক কিছু আয়োজন করতে হয় না আল্লাহ এবং বান্দার সম্পর্ক শুধু সচেতনতা আর মনের আবেগ ঠিক এই রকম সহজ আল্লাহ আল্লাহতালার জিকির এবং আল্লাহর কাছে চাওয়া দোয়া এই জাতীয় আরেকটা আবাদত হলো আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়া সাল্লামের উপরে সালাদ এবং সালাত বলা আল্লাহর জিকিরের সহজ এবং উপকারী হৃদয়ের জন্য সবচেয়ে বেশি বিশুদ্ধকারী এবাদতগুলোর অন্যতম হল রসুল্লাহ সাল আলি ওয়া উপর সালাদ এবং সালাম আদায় করা পালন করা পাঠ করা দর্শক সলাদ এবং সালামের ভিতরে রয়েছে আল্লাহর জিকির আমরা যখন বলি আল্লাহ হুম্মা হে আল্লাহ আল্লাহর কথা মনে করি এর ভিতরে রয়েছে আল্লাহর কাছে চাওয়া আমরা আল্লাহর কাছে চাই কিন্তু সবচেয়ে বড় জিনিস আমাদের রসুল সাল্লাহ আলি সালামের জন্য সালাদ চাই সালাম চাই কাজেই এই মহান এবাদতটা আমরা কিভাবে আদায় করবো রসল আসালাম সাহাবে কেরাম কীভাবে পালন করতেন এটা আমাদের জানা দরকার আমরা এ বিষয়টা জানার জন্য চেষ্টা করতে থাকব আল্লাহ তালার কাছে আমরা তৌফিক প্রার্থনা করছি দর্শক সালাদ শব্দটা আমাদের প্রচলিত বাংলায় কিছুটা অপরিচিত হয়ে গিয়েছে সালাদ ইসলাম পরিভাষায় দুটো আবাদতের জন্য ব্যবহার করা হয়েছে একটা হলো আমরা যেটাকে নামাজ নাম দিয়েছি আর একটা হলো যেটাকে আমরা দরুদ নাম দিয়েছি দুটোই ফার্সি শব্দ সালাদ শব্দের মূল অর্থ দোয়া আমরা পাঁচক্ত সালাতের মাধ্যমেও আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করি আল্লাহ তালার কাছে দোয়া কিভাবে করলে আল্লাহ কবল করবেন এই পদ্ধতিটা রসুল্লাহ সাল্লাম শিখিয়ে দিয়েছেন এটাকে আমরা সালাত নাম দিয়েছি এটাকে আল্লাহ তালা সালাত নাম দিয়েছেন আমরা এই সালাত আদায় করি আর একটা হলো এটাও দোয়া তবে এটা বিশেষ করে রসোল্লা সাল্লাহ সাল্লাম এবং তার সাথে অন্যান্যদের জন্য দোয়া আর এই সালাদ এবং সালাম কোরআন সন্নার আলোকে রসোল্লা সাহাবিদের পালনীয় বর্জনীয় সন্ন্যাতের আলোকে আমাদেরকে বুঝতে হবে আমরা যখন কোরআন করিম অধ্যয়ন করি তখন আমরা দেখি কোরআন করিমে এই দরুদ অর্থের সালাদ শব্দ বিভিন্নভাবে আল্লাহ তালা ব্যবহার করেছেন আল্লাহ রসুল পড়তেন বলতেন আল্লাহ আল্লাহ তালা বেদুইনদের আলোচনা প্রসঙ্গে বলছেন অনেক বেদুইন আছে যারা দিন পালন করতে চুক নয় সামাজিকতা বা ভয়ে এগুলো করে আল্লাহর পথে যা ব্যয় করে এটাকে জরিমানার মতো মনে করে কিন্তু অনেক বেদুইন আছে যারা বিশুদ্ধ ইমান এনেছে আল্লাহর উপরে আখেরাতের উপরে তারা আল্লাহর পথে যা ব্যয় করে এটাকে আল্লাহর নৈকত্য এবং রসুলের সালাত হিসেবে গণ্য করে অর্থাৎ রসুল তাদের জন্য যে সালাত বলেন দোয়া করেন এই দোয়া অর্জনের জন্য তারা এটা করে এরপরে এক আয়াতে আল্লাহ তালা বলছেন হুদ্িন আলিহিম সতাকাতির হুম ও তো কি হিম বিহা ওসল্লে আলৈহিম আল্লাহ তালা তসুল সাল আলিহাসালামকে নির্দেশ দিচ্ছেন তুমি তাদের সম্পদ থেকে জাকাত গ্রহণ করো তা তাদেরকে পবিত্র করবে তাদের এই জাকাতের দ্বারা তুমি তাদেরকে পবিত্র করবে ওসল্ আলৈহিম তুমি তাদের উপর সালাত করো আমরা দরুদ যেটাকে বলি এটা হলো এই সালাদ তুমি তাদের জন্য দোয়া করো সালাতম তোমার সালাদ তাদের অন্তরে শান্তি এনে দে আল্লাহ রসুল সাল্লা বিভিন্ন সময় কোন কোনো সাহাবির জন্য সালাত করতেন আল্লাহ সাল্লাহ আলা আলে আবি আউফা আল্লাহ আবু আউফার পরিবারের পরে তুমি সালাদ করো এভাবে আমরা বিভিন্ন হাদিসে দেখছি রসুল্লাহ সাল্লাম কোন কোনো সাহাবির জন্য সালাত করতেন যেতে হচ্ছে একটু ছোট্ট বিরতিতে বিরতির পরে এ আমরা আলোচনা করবো আসসালাম আলাইকুম ওরকম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 The students of Islamic International School, welcome all of you.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 আমরা আলোচনা করছিলাম কোরআন ক্যিমে দরুদ অর্থ যেটা আমরা বলি এই অর্থে সালাদটা কীভাবে ব্যবহার করা হয়েছে রসল্লা সাল্লা সাল্লামকে আল্লাহ বলেছেন তুমি সাহাবিদের জন্য সালাদ দাও রসুল্লাহ সাল্লাম সালাদ বলতেন জাহের রদি আল্লাহ তাহা আনহুর স্ত্রী রসোল্লা সাল্লা সাল্লামের কাছে এসে বলছেন ইয়া রসল আল্লাহ সাল্লাহ আলাইয়া ওয় আল্হী আমার এবং আমার স্বামীর জন্য সালাদ দিন দোয়া করুন আল্লা তোমার স্বামীর আল্লাহ স্বয়ং মুমিনদের জন্য আল্লাহ বলেন হেমান তোমরা আল্লাহ তাল বেশি বেশি দিকির করো সকালে বিকালে তার তসবি করো সালাত আদায় করো তিনিই তো হুয়াল্লাদি আল্লাহ তো ইশল্লি আলাইকুম তোমাদের উপরে সালাদ দেন ওমালঈকে তো এবং তার ফেরিস্তা লিয়ু খুরা মিনা তুলোতে ইলান্ন যেন তোমাদেরকে অন্ধকার থেকে বের করে নিয়ে যান আলোতে তাহলে সহ আল্লাহ এবং তার ফেরিস্তাগণ সালাত প্রদান করেন মোমেনদেরকে সকল মোমেনকে আবার বিশেষ বিশেষ শ্রেণীর মোমেনদেরকেও আল্লাহ এবং তার ক্রিস্তাগণ সালাদ দেন আল্লাহ তালা কোরআন কেমন বলেছেন ধৈর্যশীলদের বিষয়ে যারা বিপদ আবোধে ধৈর্য ধারণ করে বিপদ আসলে বলে আমরা আল্লাহর জন্যই আল্লাহর কাছে ফিরে যাব ইননা ইন্না আল্লাহ রায় আল্লাহ তল্লা বলছেন তাদের জন্য রয়েছে তাদের রবের পক্ষ থেকে সালাত অনেক সালাদ এবং রহমত এবং তারাই সফল এসেছে আল্লাহ রসুল সাল আলাম বলছেন আল্লাহ এবং তার ফিরিশাগন সালাত প্রদান করেন সালাত পাঠান সালাতের নামাজের কাতারের ভিতরে ডাইনে যারা দাঁড়ায় তাদের জন্য দর্শক শুধু তাই নয় স্বয়ং আল্লাহ এবং তার ফেরিশাগন সালাত প্রদান করেন রসুল্লাহ সাল্লামের উপরে আল্লাহ কোরআন কেনে বলছেন নিশ্চয় আল্লাহ এবং তার ফেরিশাগন সালাদ প্রদান করেন তার রসুল সাল্লামের উপরে কাজেই হে ইমানদারগণ তোমরাও সালাদ প্রদান করো রসুল সাল আলী ইসলামকে এবং সালাম দাও সালাম দাও বেশি করে সঠিকভাবে দর্শক তাহলে আমরা দেখলাম সালাদ রসুল সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে দিয়েছেন আল্লাহ তালা এবং তার ফ্রেস্তাগণ মোমেনদের উপরে সালাদ বর্ষণ করেন সালাত প্রদান করেন আল্লাহ এবং তার ফিরতাগন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপরে সালাদ প্রদান করেন এবং আল্লাহ মোমেনদেরকে আদেশ করলেন রসুল্লাহ সাল্লামের উপরে সালাদ পাঠাতে এবং সালাম বলতে তবে আমাদেরকে সালাদ শব্দের অর্থ ভালো করে বুঝতে হবে আল্লাহ তার ফির্তাগণ মোমেন মোমেনের জন্য রসুল সাল্লাহ স্লাম সালাদ দেন এর অর্থ কী আর এজন্য ইমাম বুখারি রাহমাতুল্লাহ আলিহি এই আয়াত ইনি বলছেন বাবু অবলিহি সোবাহানাল ইন্নআলা ইকাত আলেন নবী নিঃ আল্লাহ এবং ফিরিশাগন সালাত বলেন সালাত পাঠান সালাত প্রদান করেন নবী সালামের উপরে এর ব্যাখ্যায় তিনি আবুল আলিয়া তা থেকে বলছেন আল্লাহর পক্ষ থেকে সালাত অর্থ রহমত ফিরিশাদের সালাত অর্থ দোয়া আব্দুলা আব্বাস সালদি আল্লাহ তালা বলছেন যে সালাত অর্থ বরকত প্রদান বা বরকতের দোয়া করা ইসল্ল তারা বরকত প্রদান করেন বা বরকতের জন্য দোয়া করেন আল্লাহ তালার পক্ষ থেকে সালাত অর্থ রহমত দেওয়া বরকত দেওয়া মর্যাদা দেওয়া আর রসুল সাল্লা সাল্লামের জন্য ফেরিস্তাদের পক্ষ থেকে সালাত অর্থ এই রহমত বরকত মর্যাদার জন্য দোয়া করা ইমাম তীর বিভিন্ন তাবেইন থেকে উদ্ধৃত করেছেন সালাতুর রব্বের রাহমা ও সালাতুল মালাহিক ইস্তফার আল্লাহর পক্ষ থেকে সালাত রহমত প্রদান করা আর ফেরিস সালাত মানে ক্ষমা চাওয়া এজন্য ইমামতাবাড়ি এবং অন্যান্য মোফাসির এই আয়াতগুলো ব্যাখ্যায় বলেছেন যে আল্লাহ তালা মোমেনদেরকে মোমেন মোমেনদেরকে রসুলাল্লাহ সাল্লাহ সালামকে রহমত প্রদান করেন মর্যাদা প্রদান করেন আর ফেরিস মোমেন মোমেনাদের জন্য দোয়া করে বিশেষ করে রসুলাল্লাহ সাল্লাম মর্যাদার কথা তারা দোয়া করেন আল্লাহ তালা তার প্রিয় রসুল সাল্লাহামের মর্যাদার কথা তার প্রিয়তম ফেরেস্তারকে জানান তার প্রিয়তম ফেরেশারা আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামের মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহর কাছে দোয়া করেন আর আল্লাহ তালা নির্দেশ দিলেন মোমেন মোমেনারদেরকে যে তোমরাও সালাদ পড় সালাদ বলো রসুল সলাল্লাহ আলীহসাল্লামের জন্য তাহলে সালাদ আমরা পাচ্ছি আল্লাহর পক্ষ থেকে ফেরেশাদের পক্ষ থেকে আল্লাহ তালা সালাদ দিচ্ছেন তার নবীকে মোমেন মোমেন ছাড়াও নবীকে সালাম দিচ্ছেন এটা অবশ্যই বিশেষতাই মণ্ডিত বিশেষত্ব রয়েছে ফেরিস্তাগণ মোমেন মোমেনথের জন্য সালাদ দিচ্ছেন এবং বিশেষ করে রসুল আল্লাহ সাল্লাহ আসালামের জন্য সালাদ দিচ্ছেন তবে আল্লাহ বিশেষ করে বললেন এই আল্লাহর সালাদ ফেরিস্তাগণের সালাতের পাশাপাশি এ মোমেনগণ তোমরাও রসুল্লাহ সাল্লাহ সালামের জন্য সালাদ দাও এবং তাকে সালাম প্রদান করো কিন্তু প্রশ্ন হলো সালাম তো স্বাভাবিক আমরা ছোট বড়কে বড় ছোটকে সালাম দেওয়া যায় কিন্তু সালাদ তো বড়োরা দেয় দোয়া তো বড়োরা ছোটোকে করে রসলাসা রসুল্লাহ সাল্লামের কাছে সালাদ চাইতেন আমরা যেমন দেখলাম আল্লাহ তালা স্বয়ং রসল আসাল্লামকে বললেন যে তুমি সাহাবিদের জন্য তাদের কাছ থেকে জাকাত সংগ্রহ করো তাদের জন্য দোয়া করো তাদের জন্য সালাদ দাও কিন্তু আমরা উম্ম হয়ে কী করে রসুল সাল্লাহ আসলামের জন্য দোয়া করব সালাদ দেব এটা তো একটা ভাবার বিষয় আর এজন্যই যখন আল্লাহ তালা বললেন যে হে মোমেনগণ তোমরা রসুল্লাহ সালামের জন্য সালাদ দাও এবং সালাম জানাও তখন সাহাবিগণ সালাম তো বুঝেছেন সালাম কীভাবে দিতে হয় জাগতিক ব্যাপারে তারা আসসালাম আলাইকুম ও রাহমতুল্লাহ আবার বলছেন সালাতের ভিতরও। রসুল্লাহসাল্লাম শিখিয়ে দিয়েছেন সালাম তো আমরা জানি হয়। আর সালাম তো মানুষ দিয়েই থাকে কিন্তু রসুলকে সালাদ আমরা দেব সালাদোয়া করব। তাই বিভিন্ন হাদিসে বখারি মুসলিম অন্যান্য গ্রন্থে সংকলিত হাদিসে আমরা দেখি রসুল্লাহ আসলামকে উমত হয়ে আমরা কিভাবে দোয়া করব এজন্য সাহাবিরা প্রশ্ন করেছেন কাব্য রদিয়ালু বলছেন সোহেবু খার গ্রন্থের হাদিস ইয়া রসুলালা সালাম আলাইকে ফাঁকাদা আলিম না ফাঁকাদা আরফ না কেফা সালাম ইয়া রসুল্লাহ আপনার উপরে সালাম দিতে হবে আমরা তো জানি কিভাবে সালাম দিতে হয় তাও জানি কিন্তু আপনার জন্য দোয়া করব সালাত করবো কীভাবে রসোল্লা সাল সালাম তাকে সালাত ইব্রাহিম দরুদে ইব্রাহিম শিখিয়ে দিলেন হোলো আল্লাহ রসলিম না আরফনা আপনাকে কিভাবে সালাম দিতে আমরা তো বুঝলাম সাল্ল আলি সাল্লিম তসলিমা তসলিম কিভাবে দিতে হবে এটা তো আমরা বুঝি ওলা কিন্তু আলাইকে রসুল্লাহ আমরা কিভাবে আপনার জন্য সালাদ দেব আপনার জন্য দোয়া করব এটা কিভাবে হতে পারে এভাবে অনেক সাহাবি রসোল্লা সাল্লাহ আসলামের কাছে এসে বারবার তাকে কিভাবে আমরা দোয়া করব তার জন্য কিভাবে সালাদ দেব জিজ্ঞাসা করেছেন রসল্লা সাল্লাম চুপ থেকেছেন আল্লাহর পক্ষ থেকে ওহি তার কাছে আসার পরে তাদেরকে সালাতে ইব্রাহিম শিখিয়ে দিয়েছেন তোমরা বলো আল্লাহমাসল্লাহ মুহম্মদ ও আলা আলে মহম্মদ কামা সাল্লাইতা আলাবাহিমা ওয় আআআলা আলাইব্রাহিম মজিদ কাছাকাছি বাক্য ভাষায় কয়েক ডজন সাহাবি যখন জিজ্ঞাসা করেছেন আমরা সালাম তো দিতে পারি সালাদ দেব দেবো রসল আহমে এইভাবেই শিখিয়েছেন অর্থাৎ আল্লাহ আমাদের বললেন যে আমার নবীর উপরে তোমরা সালাত করো তার মর্যাদার জন্য দোয়া করো আমরা কিভাবে দোয়া করলে তার মর্যাদার সানের মোনাসেফ হবে সঠিক হবে এটা তোমরা আমরা বুঝি আমরা আবার আল্লাহ তাল্লাহার উপরেই দায়িত্ব দিয়ে দিলাম আল্লাহ আপনি আপনার রসুল সাল্লাহ সাল্লামের উপরে সালাত প্রেরণ করুন তাকে সালাত প্রদান করুন যে সালাতের যে পদ্ধতি যে পরিমাণ আপনার নবীর মর্যাদার সাথে সামঞ্জস্যপূর্ণ সেইভাবে তাকে সালাত প্রদান দর্শক তাহলে আমরা দেখলাম সালাত আল্লাহ আল্লাহতালা তার মোমেন বান্দাদেরকে দেন আল্লাহর ফেরিস তারা আল্লাহ মোমেন বান্দাদেরকে আমভাবে সাধারণভাবে এবং বিশেষ করে কোনো কোনো শ্রেণীর বান্দাকে বিশেষ নেক আমলকারী বান্দাকে প্রদান করেন আল্লাহ তাল্লা সালাত প্রদান করেন তার ফেরসগন সালাত প্রদান করে রসোল্লাহ সালামকে পাশাপাশি আল্লাহ নির্দেশ দিলেন মোমেন মোমেনকে সালাম দেওয়ার জন্য সালাদ দেওয়ার জন্য দর্শক এই সালাদ এবং সালাম আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবেদন রসোল্লা সাল্লাহ আলাম আমাদের জন্য তার জীবন দিয়ে শান্তি মুক্তির পথ নির্দেশনা দিয়ে গিয়েছেন তারই মাধ্যমে আমরা যাদের পথ পেয়েছি আমাদের জন্য তিনি কষ্ট করেছেন বিনিময়ে তিনি কিছুই চাননি আমাদের ন্যূনতম দায়িত্ব তার মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহ তালার কাছে সালাত চাইব এবং তার জন্য সালাম বলব আর এই সালাদ এবং সালামের সওয়া ফজিলাত মর্যাদা এবং আত্মশুদ্ধির ক্ষেত্রে এ কত গুরুত্বপূর্ণ সে সব বিষয়গুলো আমরা পরবর্তী পর্বে আলোচনার চেষ্টা করবো ইনশাআল্লা তর্বে এখানেই শেষ করছি ওসলিল্লা মোহাম্মদ নবীল ও আল্লাহ আলি ওয়া আসসালামু الله ওরি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 रास्ते सम्पद कर बृद्धि रास्ते व्यय करेंटार्न पानी सात बस व्यावसायिक भाषा आवेदन सत्तर हजार परसेंट আর কোন ব্যবসা আপনাকে বেশি মুনাফা দিতে পারবে আজ বিনিয়োগ করুন আল্লাহ তালার রাস্তায় বাংলা মানবতার সমাধান